ধর্ম হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে একটি মাত্র দিন কে আল্লাপাক মাবুদ হিসাবে স্বীকৃতি দিয়েছেন কয়জনকে একজনকে ঠিক ওই মাহবুদের দিনও আল্লাপাক একটা দিনকে স্বীকৃতি দিয়েছেন মাহবুদ একজন দিনও একটা ওই মাবুদের পৃথিবীতে দিন কয়টা একটা তাহলে আল্লাহ আল্লাপের কাছে দিন আল্লাহ পাকের কাছে জীবন ব্যবস্থা আল্লাহ আল্লাপের কাছে ধর্ম কয়টা এই এজন্য অনেকে মনে করে এরকম ভ্রান্ত বিশ্বাসের মুসলিম আজ পৃথিবীতে পাওয়া যায় যারা মনে করে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই কথা যদি কেউ বলে বা বিশ্বাস করে তার ইমান চলে যাবে ইসলাম কি শ্রেষ্ঠ ধর্ম তাহলে কি ইসলাম নিচের নিচের ধর্ম তাহলে কিমাত্র ধর্ম এটা শ্রেষ্ঠ না অয়েকটা থাকলে না একটা শ্রেষ্ঠ হয় আপনার দশজন প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতা হলো একজন ফার্স্ট হলো এখন ছাত্র হয় একজন ছাত্র একটা তাহলে তার রোল নম্বর কত হবে এক তার আগে পরে কেউ নাই আল্লা সব তাল কাছে দিনে একটা শ্রেষ্ঠ হইলেও সেটা আবার একবার নিম্নতম হইলেও সেটাই কিন্তু যদি আমরা বলি যে ইসলাম পৃথিবীর আল্লাপাক অন্য কোন ধর্মকে অন্য কোন দিনকে স্বীকৃতি দেন নাই দিন হিসাবে আল্লাহর কাছে স্বীকৃত একটি শুধুমাত্র সেটা নাম ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে আল্লাহ স্বীকৃতি দে